الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سجئات آمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادئ له ইহু আহদা শরীকলা অন্য সজ্জিদনা মৌল ন মোহাম্মদ সোল্লাহু আলিহি সাবি বারক সুফ ঔু বিশিজি বিস্মিল্লাহ নিহী বারক্লাহু কুমিল কু আনি হজরত উল্লামা একরাম মহতরম হাজিরিন আমি আমার একটা উজরের কথা একটা অক্ষমতার কথা আগেই আপনাদের কাছে ব্যক্ত করতে চাই সেটা হল আমার গলার আওয়াজ বাঙ্গার কথা বলতে খুব ডিস্টার্ব হয় আওয়াজের দ্বারাই আপনারা বুঝতে পারতেছেন এই জন্য আমি খুব জুড়ে কথা বলতে পারবো না আস্তে দিনে আমার কথা বলতে হবে আপনারা দয়া করে একটু কষ্ট স্বীকার করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে আর দীর্ঘক্ষণ কথা বললে नेक समय कथा बुझाई जाए कथार फाके फाके जो देखी आवाज बंद हत गरम चा पान करी ये आवाज़ एक मानुषर सामने बसे बसे एका एका चा पाना दृष्टिकटू देखते शुभा पाए अभी आशा करी हमारे कारण अपना कमांदर दृष्टि देखें धारा भावे कैक दिन जब सुरए तोहार प्रथम आयातर आलोचना चलते आज केूरा तोहार पांच नम्बर एवं छय नम्बर आयत तिलबर आज सुरए तोहार चार नम्बर आया चार नम्बर आयत आठ नम्बर आय पर्त आयीत कत बड़ आल्ला कत महान अल्लाहर शक्ति कत व्यापक এই সমস্ত বিবরণ দিয়া আল্লাহর পরিচয় পেশ করা হইতেছে যাতে মানুষ আল্লাহকে চিনলে পরে আল্লাহর কালাম কুরআ শরীফের গুরুত্ব বুঝতে পারে তাই সুরায় তোহার চার নম্বর আয়াত থেকেই আল্লাহর পরিচয়ের বিবরণ শুরু হয়েছে আজকে পাঁচ নম্বর এবং ছয় নম্বর আয়াত তিলামাত করা হয়েছে এখানেও বিষয়বস্তু একটাই আল্লাহর পরিচয় পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমান আল্লাহর এক নাম রহমান যিনি অত্যন্ত দয়ালু আল্লাহ যেভাবে দয়া করেন সেভাবে আর কেউ দয়া করতে পারেন এক হাদিস উল্লেখ আছে একটা মেয়ে লুক তার কুলের শিশু কুলে নিয়া রাসুল এ করিম সাল্লামের দরবারে গিয়া জিজ্ঞাসা করল অগো আল্লাহর রাসুল একটা মেয়ে লুক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ কি তার বান্নাকে এই পরিমাণ দয়া মায়া করেন জোয়াবে রাসুল বলেন একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে এর চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করে আল্লাহ যে দয়াল কত বড় দয়াল এর সামান্য পরিচয় এই মেয়ে লোকের প্রশ্নোত্তরের ঘটনার মধ্যে জানতে পারা যায় বুঝতে পারা যায় তো আল্লাহ বলেন সুরে তোহার আর রাহমান আল্লাহ দয়াল আল্লা সিস্তাওয়া তিনি উপরে আর দয়াল আল্লাহ আরসের উপরে আসেন গতকাল যেখানে প্রজ্ঞান ছিল সেখানে আরসের অবস্থান সম্পর্কে আলোচনা করার আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর চতুর্দিকে একটা শূন্য স্থান এটাকে গেরাও করে আসে এই কথাটা না বোঝার মতো মানুষ আসেন এখানে আমি মনে করি না আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর চতুর্দিকে একটা শূন্য স্থান পৃথিবীকে চতুর্দিক থেকে গেরাও করে আসে বুঝে থাকলে একটু দয়া করে বলেন পৃথিবীটা বড় না শূন্য স্থানটা বড় शून्य स्थान गभरता पाशत बत्सर रास्तात बत्सर रास्ता विशाल महाशून्यटा पृथ्वीटा के चे बड़ विशाल एक आसमान चतुर्दिक गावे শূন্য স্থানটা বড় না আসমানটা বড় ওইটার গভীরতা আরো বারশ বছরের ওই আসমানটাকে গেরাও করছে দুই নম্বর শূন্য স্থানকে দুই নম্বর আসমান গেরাও করছে এইভাবে একটার পর একটা আসমান একটার পর একটা শূন্য স্থান একটারে আরেকটা গেরাও করছে আর একটার আরেকটা গেরাও করছে আর একটার আরেকটা গেরাও করছে সাতটা মহাশূন্য এবং সাতটা আসমানকে চতুর্দিক থেকে আল্লাহর আড়স ঘেরাও করে আসে এবার বলেন পৃথিবীটা বড় না মহাশূন্যটা বড় না সাতটা মহাশূন্য বড় না সাতটা আসমান বড় না সাত আসমান সাত মহাশূন্য বড় না আড়স তার ছেও বড় তাহলে আল্লাহ পাকনুল আলমিন আরসে আছেন। কতটুকু ছুটো এলাকায় আছেন কত বড় বুঝলে পরে বুঝে আসবে আল্লাহ কি পরিমাণ সীমিত এলাকায় আছেন আয়াতে আল্লাহ বলেন আর রহমান আলাল আর দয়াল আল্লাহ আর আছেন সতরাং আরস যেমন গোটা জগৎ তাকে ঘেরাও করে আছে আল্লাহ ও সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছে আবার সুরায়েল্কের দুই জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছে এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন আসমান আর আড়স এক জিনিস দুই জিনিস সুরায় তোহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আর সে আছেন সুরায় মুল্কের দুই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন আবার সুরায় বাকার এক আয়াতে আল্লাহ বলেন করিম সাল্লাম जिज्ञासा करी कश्वर जवाब समस्त बंदा आसे आल्ला रसुल आल्लाह बंदार यसे तकें जखने कोंदा जे को दरकार आल्ला डाके अल्लाह निजे जखे डाके साथ जबाब दी हादी रीबी आल्ला रसुलंदा समस्या पर जो अल्लाह के डाके अल्लाह तारा के जब दें तक बंदा आल्ला के बोले असुस्थी सुस्त कर दिन अभी विफदे आ मुक्त कर दिन हम समस्या आसिमाराधान दिन तक आल्ला बंदा के बोलें तुम्हें खुर खाद्य खाइ से खाद्य तुम हराम रुझी तुम पर पोशाक आ এটা তোমার হারাম রুজি হারাম রুজি যারা করে তাদের দোয়া আমি কবুল করি না তুমি রুজি হালাল করো যা দুয়া করবে তাই কবুল হবে এরপর বন্দা আল্লাহর এই কথা আর পালন করে না আর বলে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করলেন না আল্লাহকে বললাম আল্লাহ আমার কথা রাখলেন না আদিষ্টার মর্ম আগাগুরা বুঝে থাকলে বলুন আল্লাহ তার কথা রাখলেন না নাসে আল্লাহর কথা রাখল না ঘটনা কোনটা নিজে আল্লাহর কথা রাখলো না পাল্টা অহবাদ আল্লাহকে দিল যে আল্লাহ আমার কথা রাখলো এই হল বন্দার অবস্থা যাই হোক সেই আয়াতে আল্লাহ বলেন बंद आया मेर बंदारा तुम्हारे साथ कई ना कुम তোমাদের যে যখন যেখানেই তাকো আমি আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকি বান্দা যখন প্লেনের ভিতরে আকাশে থাকে তখন সেই প্লেনের ভিতরে আল্লাহ তাকেন না থাকেন বন্দা যখন গাড়ির ভিতরে জমিনে থাকে আল্লাহ তার সাথে সেখানে তাকেন না बंदा जख स्टीमारे सागरे साथ्लाह तक हमारीवे आज परम साधारण मूर्ख ईमानदार अ लोकटा जार ये आल्लाई गड़े आल्लाई गड़े मसिद नई जिदे आल्लाई रूमे आल्लाई उमुक कमर आल्लाई कथा मूर्ख मुसलमाना कारण आल्ला आया बार बार तुम्हारा बंदा जमिने तक ले आल्ला जमिने आम सागरे आल्ला बंदा आकाशे तक लेते आ আসমানে সুরায় মুলকের মধ্যে আল্লাহ দুই আয়াতে বলেছেন আমি আসমানে আসি সুরায় তোহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আরো সে আসি তাহলে প্রশ্ন জাগতে পারে আল্লাহ আমাদের সাথে জমিনে থাকলে আসমানে থাকবেন কিভাবে আসমানে থাকলে আরো সে থাকবেন কিভাবে আরো থাকলে পাতালে থাকবেন কিভাবে এই প্রশ্নের মীমাংসার জন্য সবগুলি আয়াতকে সামনে নিয়ে কিতাবে যখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরস কুসি লৌহ কলম কিছুই ছিল না বলেন তখনও কি আল্লাহ ছিলেন তখন কি আল্লাহর থাকার জন্য কোনো জাগার দরকার হয় না আল্লাহর থাকার জন্য আপনার মসজিদের দরকার হয় না আল্লাহর থাকার জন্য আপনার ঘরের দরকার হয় না আল্লাহর থাকার জন্য আপনার কামরার দরকার হয় না जमिनेसमान आसि बोलें क्या कथा बोझ विशाल जगत ट सृष्टि करार पर जगतर एम एक बिंदु मात्र जगह एम तुम्हरा पाखने आल्ला सर्वतमान वहु महाकुम आई नुन्तुम तुम्हारे साथ तुम्हारे जे जख जेखने कोषयगली <laughs> একটু ক্লিয়ারলি না বুঝলে অনেকে নিজে ভুল বুঝে এবং অপরকে ভুল বুঝাইবার চেষ্টা করে আসলে আল্লাহ তাকার জন্য কোন স্থানের দরকারই নেই এর জ্বলন্ত প্রমাণ যখন আল্লাহ জগতের কিছুই সৃষ্টি করেননি তখনও আল্লাহ ছিলেন কোন জায়গায় আল্লাহ ছাড়া কোন কিছু সৃষ্টি হইল না যখন যখন শুধু আল্লাহ আসেন আর কিছুই নাই তখনও তো আল্লাহ ছিলেন কোন জায়গায় তবে কেন সৃষ্টি করার পরে বলেন তোমরা জমিনে থাকলে আমি তোমাদের সাথে জমিনে আসি আসমানে যারা আছে। আমি তাদের সাথে আসমানে আসি আর সে কেউ নাই আমি সেখানেও আসি জাগার নাম বলেন কেন আসলে তো আল্লাহ থাকার জন্য কোনো জায়গার দরকার নাই জাগার নাম বলে কেন বলেন কেন জাগার নাম বলেন এই কথা বোঝাবার জন্য জগতের এমন কোনো জায়গা নাই যেখানে আমি নাই এই কথা না বোঝাবার জন্য জগতের এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ নাই আল্লাহ সবখানে আছে এই বিষয়টা সঠিকভাবে বুঝতে না পেরে মুসলমানদের একটা দল আছে এই দলটার নাম মুজাসীমা মুসলমানদের একটা দল আছে এটার নাম মুজাসিমা এরা বলে যে আল্লাহর আমাদের শরীরের মতো একটা শরীর আছে আমাদের শরীর যেমন সীমিত আল্লাহর শরীর অসীমিত আমাদের হাতের মতো আল্লাহর হাত আছে আমাদের পায়ের মতো আল্লাহর পা আছে আমাদের মাতার মতো আল্লাহর মাতা আছে আমরা যেভাবে একটা সুনির্দিষ্ট জায়গা দখল করে বসি আল্লাহ ঠিক সেইভাবে একটা চেয়ারে বসেন এটা ভ্রান্ত মতবাদ এটা বাতি। এটা বাতিল কারণ তখন আল্লাহকে সীমিত করে ফেলা হয় আল্লাহ একটা সুনির্দিষ্ট জায়গার থাকলে चतुर्देश घराव करल अथच आल्ला क्यों घेरा करते आल्ला गोटा जगत था घराव कर बुझा तुम जमीन थकी जमिनेस तुम्हारा आसमान थके आसमान आसी क्यों नहीं आसी एक कथा बुझा क्यू घेना समस्त जगत के घेरावी এই মুজাসিমা নামের ভ্রান্ত মতবাদী মুসলমানের দলটা এই আয়াত দিয়া দলিল দেয় মুসলমানের মধ্যে যত ভ্রান্ত দল আছে প্রত্যেকের এই দলিল কোরআনার হাদিস প্রত্যেকের দলিল কুরানার হাদিস বাংলাদেশে একবার একজন মুসলমান বলতেছে পৈহূর আমাদের জন্য ইসলাম ধর্ম আল্লাহ দিছে না আর মূর্তি পুজারীদের জন্য হিন্দু ধর্ম আল্লাহ দিছে হিন্দুরা মূর্তি পূজা করে ও সেই জান্নাতে যাবে আমি বললাম এই কথা তুমি পাইলা কোথায় কোরআনই আছে এই কথা বলে কোরআনই আছে আমি জিজ্ঞেস করি কোনায় তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদের জন্য আমাদের দৌড় এই এইজন্য মুসলমানের যে কোনো ভ্রান্ত দল মন গড়া ভাবে যে কোন একটা মতবাদ সাজায় কুরানা জালাল উদ্দিন পা তসির মন গড়া তসির আর রসুল বলেন যে কোরআনের মন গড়া করে आयातारके दल आगे कुरान मानते गा आगे मतबदा बनइल से कुरान अनुसार ही ने प्रवृत्ति पुजारि এই জন্য আল্লাহ রসুল বলেন এই সমস্ত প্রবৃত্তি পূজারীরা কোরআনকে যদি সঠিক ব্যাখ্যা মতে গ্রহণ করে তবুও তার ব্যাখ্যা ভ্রান্ত গণ্য হবে এই মুজাসিমা নামের ভ্রান্তলটা আল্লাহর হাত আছে ফাউ আছে মাতা আছে শরীর আছে সীমিত আমরা যেভাবে চেয়ারে বসি আল্লাহ এইভাবে কুর্সিতে বসেন কুসি আরবি শব্দ আমরা তো আবার একটা ভেস আছে বাংলাতে কেদারা ইংলিশে চেয়ার বাংলা ভাষায় কেদারা বলে কিন্তু বাংলা ভাষায় কেদারা শব্দ ব্যবহার হয় না চেয়ার ওই কলম যে একটা শব্দ আমরা ব্যবহার করি কলম কিন্তু এটা বাংলা ভাষা নয় এটা আরবি ভাষা কলমের বাংলা ওইল লেখনই ঠিক তেমনি ভাবে চেয়ারের বাংলা কেদারা বাংলা ভাষায় বলে কেদারা ইংলিশে বলে চেয়ার আরবি কুসি ওয়াতিওয়ালার আল্লাহ কুরসিতে আসেন আল্লাহ চিয়ারে বসা আসেন দলিলের জন্য কি হয় না কোরআন থেকেই দলিল দেয় কোরআন থেকেই দলিল দেয় মুসলমানের মধ্যে যত ভ্রান্ত দলের আবির্ভাব হয় সবাই কোরআন থেকে নিজেদের দলিল দেয় এই জন্য কার দলিল শুদ্ধ আর কার দলিল ভুল এটা সাব্যস্ত করার জন্য একটা স্কেলের দরকার আপনারা কি মনে করেন িয়া দিন কি দিয়া দলিল দিল কোরআন দিল কিন্তু দলিলটা সঠিক না ভুল এটা সাব্যস্ত করার জন্য কোন স্কেলের দরকার কিনা মনে করেন স্কেলের দরকার স্কেল দিয়া যাচাই করে দেখা যাবে তুমি যে তোমার দাবির পক্ষে কোরআন দিয়া দলিল দিস তোমার দলিল দেওয়াটা সঠিক হইল না ভুল হইল যাচাইয়ের জন্য একটা স্কেলের দরকার ওই স্কেলটা আজকে আমরা একটু ভালো মুজা সিমানামের মুসলমান মুসলমানের ভ্রান্ত দলটা আল্লাহ আমাদের মত সীমিত চেয়ারে বসেন এই আকিদায় বিশ্বাসী যে ইসলামের নির্বেজাল আকিদা বিশ্বাস নয় কাজেই ইসলামের নামে এই সমস্ত মতবাদ ইসলামের নামে এই ধরনের দল আবির্ব কখন থেকে কিভাবে কেন হইল এর দীর্ঘ বিবরণ মুহাসির লিখেছ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জমানার সমস্ত মুসলমানের আকিদা বিশ্বাস একরকম ছিল এই ছিল। আবু মকর সিদ্দিকার সব মুসলমানের আকিদা বিশ্বাস একরকম ছিল কোন রকমের মতভেদ ছিল না কোন একতলাপ ছিল আমলের ব্যাপারে নয় আকিদার ব্যাপারে বিশ্বাসের বেলায় দল ছিল না যুগে এই তিন যুগের মুসলমানেরা আখিদা বিশ্বাসের দিক থেকে সব মুসলমান সারা দুনিয়ার সব মুসলমান ছিল এক দল কোনো দল আদলি মুসলমানদের মধ্যে আখিদা বিশ্বাস নিয়ে ছিল না মুসলমানেরা যতদিন পর্যন্ত এক দল হইয়া থাকতে পারে ততদিন পর্যন্ত দুইটা ফলাফল সুফল তারা ভোগ করতে পারে একটা সুফল হইল পরস্পরে কুন্দল ঝগড়া মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে না কারণ আমরাও বলি একদল হাসাতে খেয়ে মারামারি এক দল হইলে কুন্দল দ্বন্দ্ব হয় না দলাদলি হইলে দ্বন্দ্ব হয় সব মুসলমান একদল হইলে নিজেরা নিজেরা দন্দ নাই কোন দল নাই মারামারি নাই ঝগড়া ফসাদাটিল সুফল লাভ করতে পারে মুসলমান থাকে। একটা সুফল সব মুসলমান একদল হইয়া থাকলে কোনো শত্রু কোন একজন মুসলমানের উপর হামলা করলে সমস্ত মুসলমান এই মজলুম মুসলমানের পক্ষে শত্রুর মোকাবেলা করে মুসলমান যদি দলাদলি করে তাহলে এক নম্বর ক্ষতি নিজেরা নিজেরা মারামারি করে দুই নম্বর ক্ষতি শত্রু এক দল মুসলমানকে হামলা করলে আর দল মুসলমান তার মজরুম ভাইয়ের পক্ষ অবলম্বন না করিয়া শত্রুর পক্ষ অবলম্বন করে শিক্ষা দিয়া দেবার বলেন মুসলমানের মধ্যে দলাদলি থাকলে শান্তি না দলাদলি মিটলে শান্তি দলা মিটলে শান্তি দলাদলি থাকলে মুসলমানের জীবনে কোন শান্তি নাই তিন যুগের মুসলমানদের মধ্যে যেহেতু কোনো দলাদলি ছিল না এই জন্য এই তিন যুগের মুসলমানদের মধ্যে পরস্পরের নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামাঝরা ফসাদ খুন কারাবি কিছুই ছিল না দুনিয়ার কোন শত্রু কোনো মুসলমানের উপর আক্রমণ করার সাহস পাইছে म देशर राजधानी सानआ शहर एक बसिंदा तार नाम छब्दुल्ला इबने सबा संक्षेपे नाम बलाबनेसाबाइबनेसाबादी चिल झगड़ा नई मार्ग नई मुसलमाना दुनिया बसबास् करते बरदास्तना मुसलमान मध्य झगड़ार सृष्टि करते हैं দলাদলির সৃষ্টি করতে হবে কুন্দল দেশের রাজধানী সান শহরের বাসিন্দা কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা এমন দেশ থেকে মদিনা শরীফে আসল হজরত উসমান দাদি আল্লাহ ইহুদি ধর্মে এতদিন পর্যন্ত ইহুদি ধর্ম পালন করছি আপনাদের ইসলাম ধর্মটা আমার বড় পছন্দ হয়েছে এই আমি এখন থেকে বাকি জীবন ইসলাম ধর্ম পালন করতে চাই আমাকে কলে না পড়াইয়া মুসলমান মানায় ডুবেন আর মুসলমানদের মধ্যে কুম্ড সৃষ্টি করবে ই অসৎ করিয়াই সুতরাং সে সৎ উদ্দেশ্যে কলেমা পড়ছে না সে অসৎ এই জন্য মুনাফিক মোহাসির একরাম তফি যাবে তার নাম লিখেছেন মুনাফিক এই কুখ্যাত মুনাফিক অসৎ উদ্দেশ্যে হজরত উসমান নাজী আল্লাহ আসল এবং কলেমা পর বাহানা করিয়া নিজেকে নিজে মুসলমান হিসাবে ঘোষণা দিল ঘোষণা দেওয়ার পর জহন সমাজের মুসলমানেরা জানতে পারল যে কুখ্যাত ইমনেসবা মুসলমান হইয়া গেছে সব মুসলমানেরা খুশি मुसलमान समाज स्थान मे कुल सृष्टि बसरार मुसलमान मध्य कुंदल सृष्टि कर चेस्टा खोजियार्थ हईल कूफार मुसलमान मध्य झगड़ा लागान चेस्टा व्यर्थ हईल सिर मुसलमान मध्य দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করিয়া ব্যর্থ হইল অবশেষে মিশর গেল মিশর গিয়া মিশরের কিছু অল্প শিক্ষিত এবং অশিক্ষিত মুসলমানকে ডাকিয়া একটা সম্মেলন করল ওই সম্মেলনে বলল যে তোমরা শুনছ কি যে মদিনা শরীফে আসিয়া ইমন দেশের একজন লোক আসলাম কেন বলে তোমাদের দেশে আসলাম এই জন্য তোমরা পুরাতন মুসলমান আর আমি নূতন মুসলমান তোমাদের ইমানে গুণে দর্শে আমার ইমান তোমাদের ইমানের জং লাগি তোমাদের ইমানে যে গুনে ধরছে এই গুণকে পরিষ্কার তোলা আরাম আধিকা থেকে সুবিধা নেই किताबे लेखा से ठेकले जो जीवन एक आकका फरिया जाए फटोना तुल तक फटो तोला जाए रंगे तमाम अल्लाह रसुलटुर मानुष प्रशुर फुलटुरे जत्न घर घरे কথা মুসলমানের ইয়াদে তো সুয়ের ঘুস্ত খাওয়া যাই আছে কোরআন আছে কোন সময় যে সময় না খাইলে আর জানে বাঁচবে না আর সুয়ের ঘুস তো রাখা কিছু নাই আল্লাহ বলেন শুয়ারের বো ঠেকলে যেমন শুয়ারের ঘুস খাওয়া যাই যায় ঠেকলে ফটো তোলা হারাম না টেকলে মানুষ পশুর ছবি তোলা হারাম সে মিশরের মুসলমানদেরকে বলল। गुणे दरलो क्या शुन तुम्हारा तुम्हरा कि विश्वास करो हजरत ईसा आलह सर्वश्रेष्ठ नबी না মুহাম্মদুর রসুল্লা সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী বলেন একটা মুসলমান যত মূর্খ হোক যত অশিক্ষিত হোক যদি কেউ জিজ্ঞাসা করে ইসা আল ইসলাম সর্বশ্রেষ্ঠ নবী না মোহাম্মদুর রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী কি বলবে লোকটা একজন মুসলমান যত অশিক্ষিত হোক যত মূর্খ হোক যত বুকা হোক যত বেকল হোক তার কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী না আল্লাহ মুহম্মদুর রসুল উল্লাহ আসল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করছেন যত সঠিক দিল এবার বলে ওই ইবনেসবা আবার জিজ্ঞাসা করে বলো তো তোমরা কি বিশ্বাস করো ঈসা নবী আবার আসবেন আপনারা কি বলেন ইসান থেকে আমার দূরে সরে যেতে হবে ঈশা নবি আবার দুনিয়াতে আসবেন কেন দুনিয়াবাসীর জন্য কোন নবীর দরকার বাকি আছে এই জন্য নয় বরং দুনিয়াতে ওনার নিজের একটা দরকার বাকি আছে সেই জন্য দুনিয়াবাসির জন্য কোন নবীর দরকার বাকি নাই মোহাম্মদুর রসুল্লাহ নবী হিসাবে দুনিয়াবাসীর জন্য যথেষ্ট দুনিয়াতে ইসানবীর নিজের একটা দরকার বাকি আছে করার সেটা হলো আল্লাহ তাকে মরণ না দিয়া সশরীরে জিন্দা অবস্থায় উঠেছেন মরনের কাজটা বাকি রয়েছে আকাশ মরণের জগৎ নয় আকাশ চিরঞ্জীব টাকার জগৎ এই কারণে মরনের কাজটা সমাধা করার জন্য ঈসানবী আখিনি জমালায় আবার দুনিয়াতে আসবেন যতদিন দুনিয়াতে থাকবেন মুহাম্মাদুর রসুল্লাহ শরিয়ত ফলো করবেন নিশ্চয় বুঝলেন ঈশা নবী কেন আসবেন দুনিয়াবাসীর জন্য আরো নবীর নিজের দরকার এবার বলে তোমরা কি মনে করো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আবার দুনিয়াতে আসবেন আমরা কি বলেন আসবেন না এই তোমাদের ইমানের গুনে ধরা যে নবী সর্বশ্রেষ্ঠ নবী না এই নবী যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলে পরে আবার দুনিয়াতে আসতে পারেন তাহলে যে নবী সর্বশ্রেষ্ঠ নবী ইনি আবার আসতে পারবেন এই হলো গুণ ঈশা নবী সর্বশ্রেষ্ঠ নবী না হইয়াও যদি আবার দুনিয়াতে আসতে পারেন আমাদের নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তিনি আরো আরো অনায়াসেই আবার দুনিয়াতে আসতে পারেন ইসলামের কথার সাথে যখন নিজের মন গড়া কথা জুড়া দেয় তখন ওই মুসলমান বিভ্রান্ত হয় তখন ওই মুসলমানের আখিদা বিশ্বাস নষ্ট হয় তখন ওই মুসলমান ভ্রান্ত পতে যায় এই কথা ঈসানবী দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে ইসলামের দুই কথার সাথে মন আর এক কথা জোড়া দিয়া এদেরকে শিক্ষা দিল যে মোহাম্মদুরসুল্লাহ আরো সহজেই দুনিয়াতে আসতে পারেন ভুল বুঝাইলো কিনা একদল মুসলমানকে শ্বশুর ছিলেন আউ বকর সিদ্দিকের মেয়ে ফাতেমার আয়সা রাদি আল্লাহ তালানহারে আল্লাহ রসুল বিয়া করছিলেন তাহলে আউ বকর রসুলের সম্পর্কে কি হলেন। যদি বিয়া না করতেন তাহলে সেই রক্ত সম্পর্কে বিয়ে করতেন না উমর রসুলের রক্ত সম্পর্কীয় কোনো ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন না উসমান তেমনই উসমান রাদী আনহার কাছে রাসুলের মেয়ে বিয়া দিছিলেন এই উসমান ছিলেন রাসুলের জামাতা रसुल रक्त सम्पर्क आत्मीयर उमर उमान ना आली आली क्या स्वीकार करो রক্ত সম্পর্কীয় ঘনিষ্ঠ আত্মীয়কে খলিফা না বানাইয়া আবুবর কে খলিফা বানানি ন্যায় হইল না অন্যায় হইল উমরকে ইনসাফ হইল না বে ইনসাফ হইল উসমানকেল না রাইট হইল মুশিক্ষিত মুসলমানের তখন বলে আমাদেরকে তো এমনভাবে পরিষ্কার করে কেউ বুঝাইছে না তুমি যেভাবে বুঝাইলা আমরা তো বুঝতেছি আলি রে তো ইয়া আবুবর খলিফা বানানি জুলুম আলিরে তুইয়া উমর এখানে আপনাদের একটা কথা বুঝে নিতে হবে রসুলের খলিফা হ্যাঁ এটা আত্মীয়তার উপর নির্ভরশীল নয় ইসলামিক জ্ঞান ইসলামী যোগ্যতার উপর নির্ভরশীল ইসলামী যোগ্যতার উপর নির্ভরশীল উলিয়ার উপর শ্রেষ্ঠ যোগ্যতা দান করেছে আবু বকরের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইলেন হজরত উমর রিয়াহ তাইলে ইসলামের বিদাং মতে আত্মীয়তার ভিত্তিতে রসুলের খলিফা হয় সেখানে আত্মীয়তার সম্পর্কে কথা কইয়া ওই মুসলমানদেরকে ভুল বোঝাইলো যখন দেখলো মুসলমান তার কথা গণ খুঁজে পালাইছে মিশরের একদল মুসলমান তখন তারা বলে হুজুর ঠিক আছে আমরা এতদিন ভুল করেছি আবুবর খলিফা হইয়া যারা আবুকরেজে খলিফা হইয়া উমরে খলিফা বানাইছে তারা খলিফা হইয়াও আলিরূপর দুলুম করছে আর যারা উসমানদের খলিফা বানাইছে তারাও আলী রূপর দোলুম করছে সচরা আমাদের কি করতে হবে বলে করতে হবে মানে উসমানকে উৎখাপ করতে হবে আলীকে ক্ষমতায় বসে কে दल बनाइल के उत्खत কোন দেশের মুসলমানদেরকে নিয়ে এই দলটার নাম দিল আলীর দল দলটার নাম দিল শি আনে আলী এর অর্থ আলীর দল সংকেতে বলা হয় শিয়া ওই মুসলমানদের মধ্যে সর্বপ্রথম ভ্রান্ত দল জন্ম হইল শিয়াহ কথা বুঝলেন কি না দেখেন सारा देशे कर लो। कर लो। करीम सारा देशे समस्त मुसलमाना ओक्यबद्ध भाव उमान के खरिफा बन सर से उमान हमला कर बस हमला करजत उम्मान के शहीद कर তাহলে এরা এখন নীরব হইয়া যাওয়ার কথা দাবি যখন সুলো নাগে দামেস্কের গভর্নর ছিলেন হজরত মু আবিহ মু আবিয়ার আদি আল্লাহানহু হজরত উসমানের ঘনিষ্ঠ আত্মীয় হইতেন তিনি ছিলেন দামেশকের গভর্নর एक आलती आत्मीयन लेमान खुणा खुरानी दहल करत मुदीर অবশ্যই উসমানের খুনিদের বিচার আমি করব। সাক্ষী প্রমাণের দ্বারা আসামি শনাক্ত হইলে আসামি সাব্যস্ত হইলে বিচার করব। না হওয়ার আগে এখানের সমস্ত মুসলমানের আমার বাধ্য করছে দায়িত্ব গ্রহণ করতে খলিফা সারা দেখা লেখক সারা দেশ চলে কিভাবে না এইভাবে তারা দুইজনে মেয়েদের ফিকশন বাধাইয়া যুদ্ধ লাগাইয়া দিল যুদ্ধের ময়দানে তারা দুজন বুঝতে পারলেন এই সবাই দলটায় আমরা রে বুল বুঝাইয়া যুদ্ধের মাঠে নামাশি কথা বুঝতেছেন কিনা দেখেন মাঠের মধ্যে হজরত এবং রং না আমাদেরকে একজনের বিরুদ্ধে আরেকজন আরেকজনকে ভুল বোঝাইলো এই সবাই দলে সুতরাং সবাই দলকে সায়স্তা করা দরকার আর আমরা দুজন আপুস করা দরকার তারা দুজন আপুসে একমত হইয়া গেলেন যখন এই সাবাই দলটায় দেখল যে আলিমু আবিয়া একমথইয়া গেছেন আফুসে তখন তারা বুঝে ফেললো যে তারা দুজন আফুস করার সাথে সাথে আমাদের একজন কেউ সারা হবে না সবারকে লাউড়াইয়া দেওয়া হবে কাজেই এরা রাতারাতি করিয়া ওই আলীর সেনা বাহিনীতে যারা গেছিল তারাও আলীর সেনাবাহিনী থেকে দুইজনের দলে গেছিল দুজনের পক্ষ থেকে বাইর হইয়া তারা আলাদা নতুন একটা দল করলো এই দলটা যেহেতু আলীর থেকে ও খারিজ মু থেকে খারিজ তখন এই দলটার নাম দিল হারিজি দল ওই ইসলামের নামে দ্বিতীয় দল হইলারিজি দল এরা ইসলামের একটা কবিরা গুণা করলে ইসলাম থেকে হারিজ হইয়া কাফির হইয়া যায় এই ইসলামের বিশুদ্ধ আখিদা বিশ্বাস নয় কোনো মুসলমানে যদি মিথ্যা কথা বলে আর বিশ্বাস করে মিথ্যা বলা গুনা তাহলে গুণা হইতে পারে কাঁফির হয় না কোন মুসলমানে যদি ফরোজনমাজ পরে না আর বিশ্বাস করে ফরজনমাজ না গুনা তাহলে গুণা হইতে পারে সে কাফির হয় না কোনো রাখেনা আর মনে করে রোজা না রাখলে গুণা তার গুণাটি কাছে কিন্তু কাফির হয় না কোন মুসলমানে যদি সুদ খায় ঘোষ খায় মদ খায় গাঞ্জা খায় গুনা মনে করিয়া তাহলে গুনার জায়গায় গুনা আছে কিন্তু কাফির হয় না এটি হল বিশুদ্ধ ইসলামী আঁকিরা কিন্তু ওই যে হারিজি দল বাইরই এই খারিজ দলে ব্যাখ্যা দিতে লাগল যে কোনো কোন মুসলমানে একটা গুণা করলেই কাঁথির এই খারিজ দলের সাথে মোকাবেলা করার জন্য নতুন আর একটা দলের উদ্ভব হইল ওই দলের নাম মুরজিয়া মুরজিয়া দল যেহেতু খারিজি দলের মোকাবেলা করার জন্য দল বানাইছে এই তারা কয় মুসলমানে সারা জীবন বোর যত গুণা করুক এতে কোনো শাস্তি হবে না মুসলমানের নমাজ না করলেও কোনো শাস্তি নাই রোজা না রাখলেও কোনো বিচার নাই গাঞ্জা খাইলেও কোনো খাইলে বাইডেল আরেক দল এমত অবস্থা এই দুদলের বাড়াবাড়ির থেকে এই দু দলের বাড়াবাড়ি তা কন্ট্রোলে আনার জন্য আরেকটা দল বাইর এই দলটার নাম মোতাজিলা মোতাজিলা দলে কয় কোনো মুসলমানে একটা কবিরাগুনা করলে সে মুসলমানও থাকে না হয় না। মুসলমানও থাকে না কাভিরও হয় না আপনাদের রাখি নাকি মুসলমানে কবিরাগুনা করলে কাভির হয় না তো ঠিক মুসলমান থাকে না মুসলমান থাকে যে শিয়াও বাতিল খারিজিও বাতিল মুরজিয়াও বাতিল মোতাজিলাও বাতিল এইভাবে দল মুসলমানের দল উভ দল গঠন হইতে হইতে হইতে সর্বমোট বাহত্তরটা দল উঠে কতটা দল বা দল এই বাউত্তরটা দলের মধ্যে একটা দলের নাম মুজাসিমা একটা দলের নাম আল্লাহ যেহেতু মুজাসীমা হক দল না বা তিল দল বা তিল দল তাইলে মুসলমানের হক দল কোনটা এবং এটাকে চিনা যাবে কিভাবে বুঝে বলছিলাম একটা স্কেলের দরকার খাদিছে হজরত করিম সাল্লাম বলেন বনি ইসরাহল বাহত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উন্মতেরা অর্থাৎ মুসলমানেরা দর্মনিয়া দল করিয়া দলে বিভক্ত হবে বনি ইসরাহল হয়েছিল বাহত্তর দল আমার উন্মত হইব দল এর মধ্যে বাহত্তর দল মুসলমান হবে জাহান নামি দল মুসলমান হবে কোরআন এর বিশুদ্ধী আকিদা বিশ্বাস পোষণ করার কারণে না ফাঁকে ফাঁকে মন গড়া কথা জুরিয়া দেওয়ার কারণে ফাঁকে ফাঁকে মন গড়া কথা জুরিয়া দেওয়ার কারণ। এই কথাটা বলার সাথে সাথে জিজ্ঞাসা করলেন আপনার দল মুসলমানের মধ্যে জাহাঙ্গামী হবে আর দল মুসলমান মাত্র জান্নাতি হবে এই জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি জসুল করিম সাল্ল ইসলাম বলেন মা আনা এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেটা আলেমদের জন্য অত্যন্ত দরকারী এবং অত্যন্ত উপকারী কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে আমি কথা বললাম আপনারা কিছুই বুঝবেন না আপনাদের জন্য অত্যন্ত এবং অত্যন্ত উপকারী কিছু কথা আছে এই কথাগুলি বললে আলেমদের যে খুরাক ছিল সেই খুরাকটা হবে না বিষয়টা বুঝলেন কিনা দেখেন কাজী ওলামায় একমের জন্য আমি সামান্য একটু আবাস দিচ্ছি শুধু যে হাদিস আল্লাহ রাসুল বলেছেন যে আমার উন্মতেরা তিয়াত্তর দলে বিভক্ত হয়ে বাহাত্তর দল মুসলমান জাহান নামি এক দল মুসলমান জান্নাতি হবে এই হাদিসটার নাম মহাদিস উম্মত উম্মতের দলাদলির বিবরণের হাদিস উম্মতের দলাদলির বিবরণের হাদিস এই হাদিসটা এক দুইটা শব্দের সামান্য ব্যবধানে বহু সূত্রে বর্ণিত কিন্তু শব্দের একটু ব্যবধান থাকলেও অর্থের মধ্যে কোন ব্যবধান নাই যেহেতু সূত্র তার অনেকগত ব্যবধান থাকলেও অর্থের মধ্যে কোন ব্যবধান না থাকার কারণে মহাদিসিনে কেরামের পরিভাষায় হাদিসটা আনান মুতাওয়াতির এই কথাগুলি আপনারা বলবেন না হাদিসের পরিভাষা যারা জানেন তারা বলবেন এক বিভক্ত হয়েছিল আমার উন্মত্তর দলে বিভক্ত হবে কুল নার ইহিদা এই তিয়াত্তর দল মুসলমানের মধ্যে একদল সারা বাকি সব দল মুসলমান জাহান্নানি হবে ওফি রে কালা আর এক বর্ণনা আছে যে বাহত্তর দল মুসলমানি হবে এক দল মুসলমান জান্নাতি হবে এই দেখেন শব্দের মেয়েদের একটু বেশ কম থাকলেও অর্থে কোন বেশকম নাই কালু মা হি আয়া রসুল আল্লাহ ওফি রে কালু মান হি আয়া রাসুল আল্লাহ একই অর্থ সাবাই কেরম জিজ্ঞাসা করলেন ওয়াল্লা রসুল জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি এই হইল পূর্ণ হাদিসা সাহবায়াম এবার আপনারা বুঝেন সাহবায় কাম যখন জিজ্ঞাসা করলেন ওগু রসুল अपनी जो मुसलमाना तेहत्तर दल विभक्त हैल मुसलमान जहान नामे एक दल मुसलमान जानना जान्नि मुसलमान दलचय मुसलमान जे दल मंगरा क्या इी आकी बनाईन तरिका मत इसलमिदा सब्यस्त एम सहबायराम जमातर विवरण द्वारा इसलमेर जिसमस्त आकदा विश्वास सब्यस्त ओगुलश्स कर्नती है এই জন্য এদের নাম হবে আহলে সুন্নত বিশ্বাস পোষণ করেনা ওয়াল জমাতামের জমাতের বিবরণ মতে আকিদা বিশ্বাস পোষণ করেনা এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন আবদুল্লাহ ইবনে সাবাই বানাইল শিয়া দল এরপরে বাড়াইল খারিজি দল খারিজি দলের বিহুরিতে বাড়িল মুরজিয়া দল দুই দলের মধ্যবর্তী বাড়িল মোতাদিলা দল আরো বাড়িল বাহত্তর দল এর মধ্যে দল মুজাস্সিমা দল এই সমস্ত দলের আকিলা বিশ্বাস পিওর কোরআন হাদিস মতো নাফাকে ফাঁকে ফাঁকে মন কথা সংযোজিত बेलिरा सुनिका साहबा विभक्त हा जहाँ आकीदा विश्वास कारो मन गा जुक्ति दमानित होना एकम्र नबीर सुन्न तरिका मत साहब जमातर विवरण मत हो एक कथा जरा विश्वासम আপনারা কিছুই বুঝবেন না আর আপনাদের জন্য বুজার মতো করে বললে আলেমদের যত সুযুক্ত খোরাক হবে না তারপর আমি উভয় দিক রক্ষা করে কথা বলার চেষ্টা করব जमात एकम्र जानी दल और मुसलमान बाकी सब दल जहां नामी दलन वाल जमात नाम क्यों हईल मन गुक्ति मत आकीदा विश्वास पोषण करब ना আমি নবীর ইসলামের যে আকিদা প্রমাণিত সাহাবায় কেরামের জমাতের দ্বারা ইসলামের যে আকিদা প্রমাণিত সেই আকিদা আমি বিশ্বাস করবো সুতরাং কোরআনের কোন কথা যদি এমন পাওয়া যায় যে কথা আমার বিবেকের সাথে আমার যুক্তির সাথে আমার মন কথার সাথে মিলে কিন্তু নবীর সুন্দত্তরিকা মতে মিলে না সাহাবায় কেরামের জমাতের ফয়সলা মতো মিলে না তাহলে কোরআনের সেই কথাকে আমার মন গড়া মতো ব্যাখ্যা না করে সুন্নতের রসুল এবং জমাতে সাহাবার বিবরণ মতে ব্যাখ্যা করে সেই ব্যাখ্যা মতে আমি কোরআন মানব এই জন্য আমি আঁকলে সুনতুল জমাত এই জন্য আমি জান্নাতি দল এর একটা উদাহরণ আগে বুঝেন তারপরে মূল কথা বোঝার দিকে ইনশাল্লাহ শেষে যাওয়া যাবে পবিত্র কুরআনে আল্লাহ পক্রবুল আলমিন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের ম্যারাজের ঘটনার বিবরণ দিয়েছেন যে আয়াতে সেই আয়াতটা হল হারিয়া হল ইসরা প্রথম নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন পবিত্র সে আল্লাহ যিনি তার বন্দা মুহম্মদ রসুল কে রাত্রিকালীন ভ্রমণে নেয়া গেলেন मेरजु रेल कुरानेल्लाम उल्लेखित आख्यये पवित्र सेजिदे हरामरीफ तक मस्जिद मुकदास पर्त बुजात मेरजना कुरान हईल कूत मक्का शरीफ थे वै चुलखंड पर्त कर्ज मक्का शरीफ केुलखंड पर्त से नबी जिब्रिल फिर बुराकर पीठ सोआर हो প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম সিদ্রাতুল মুহা পার হইয়া আল্লাহর আরো গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কথাবার্তা হইল বেশ দু সচককে দেখলেন আবার রাতের ভিতরে ফিরিয়ে আসলেন সেখানে স্বশরীরে গেলেন আবার সশরীরে ফিরিয়ে আসলেন এই কথাগুলি কোরআনের কোনো আয়াতে নেই এবার আপনি যদি বলেন আমি কুরআ আর কিছু মানি না শরীরে মেরা দেখেছিলেন এটা কিন্তু আপনার মানার কোন উপায় নাই কথা বুঝতে পারতেছেন কিনা তাহলে বলুন তো শুধু কুরানমানি বলে কোরআনের দোহাই দিয়া বসে থাকবে হবে না কুরানের ব্যাখ্যা রসুলের শূন্য থেকে নিতে হবে কাজেই কোরআনের ব্যাখ্যা তোমার মন গড়া মতে করলে হবে না কোরআনের ব্যাখ্যা নবীর মানো না তুমি সরাসরি নিজের বিবেক মতে যদি তুমি কোরআন মানো ইবনে সবার দলমুক্ত হইয়া বাহত্তর দলের অন্তর্মুক্ত হইয়া ভ্রান্ত হইয়া জাহান্নামি সারা হওয়া চারা উপায় নাই কোরআন মানতে হবে মুসলমানের নবীর সুন্নতের ব্যাখ্যা মতে এবং সাহাবায়কেরামের জমাতে বলেন কুরান আমার বিবেক মতে না সুন্নতে যে ব্যাখ্যা সাহাবায় জমাতে যে ব্যাখ্যা সেই বেক্কাম দেখেন নবীর নবীর কি মেয়াজের ব্যাখ্যা কিভাবে শূন্যতে অর্থাৎ নবীর হাদিসে নবীর কথাটাও আবার তিনটা অর্থে ব্যবহার হয় অনেক উপকার হবে মনে রাখতে পারলে আনুষঙ্গিক ভাবে আমরা মনে করি ও কথা কথাও বুঝতে সহজ হবে নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয় এক নম্বর নবীর নবীর দুই নম্বর নবীর তত্ত্ব নবীর এবং নফল মুস্তাহাদের উপরে তিন নম্বর নবীর শূন্য তত্ত্ব নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া নিয়ম নীতি নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহৃত হয় নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা দেখেন বুঝলেন কিনা মনে থাকবে কিনা নবীর সুনত কথার অর্থ কটা এক নম্বর নবীর সুনত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর শূন্যত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুননত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা এক হাদিস আল্লাহ রসুল বলেন সত্য ভাবে আক্রিয়া থাকবে ততদিন পর্যন্ত তোমরা জাহান নামের যাত্রী হবে না আমার রেখে যাওয়া দুটি জিনিসের একটির নাম আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয় জিনিসটার নাম রাসুলের সুন্নত হাদিস। এই হাদিস আল্লাহ রসুল নিজে নবীর রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিহের নমাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি রমজানের তারাবি রাত্রা বারো মাসেই করা যায় তারাবি বারো মাস যায় না তাহাজুদের নমাজ বারো মাসেই ফরাজুদের তাহাজুদের নমাজের জন্য রমজানের দরকার হয় না কথা বুঝলেন কিনা দেখেন তাহলে রমজানের আলাদা আমল কতটা দুইটা দিনের রোজা রাতের তারাবি রাসুল বলেন দিনের রোজাটা আল্লাহ আর রাতের তারাবিটা সুন্নত এখানে এই হাদিসের মধ্যে রাসুলের সুন্নতর্থ রাসুলের আমল আর এক আল্লাহ রসুল বলেন মন তমি সুন্নতি ইন্দা ফসাদি পালাহু আজুর মিয়াতি সাহিদ आमार आमार सरे भे, आमार तक भे, एक शत शहीद सब पाने सुन्नत बोलते रसुलर एक मुसलमान मिस वक्त सारिया दिले एकजने तो एक शत शहीद सब पाना पा हादीसा न हादीर व्याख्यालगे मुसलमाना अमार तरिका बद दिया मंगड़ा तरीका मत इसलम पालन करुगे मुसलमान अमार तरीका मत इसलम पालन करते एक बद पा তার তিন অর্থ একটা হলো নবীর হাদিস একটা হলো নবীর আমল একটা হইল নবীর তরিকা নবীর হাদিস সম্পর্কেও কিছু কথা আমরা আপনাদের সামনে বলার ইচ্ছা ছিল না কিন্তু অনেকে হাদিসের ট্রান্সলেশন ফিরা ফুলিয়া কেউ বাংলা ট্রান্সলেশন কেউ ইংলিশ না বলে পারতেছি না হাদিসের বিভিন্ন প্রকার বেদ আছে এর মধ্যে এক পর্যায়ে হাদিস তিন প্রকার সহি হাদিস হাসান হাদিস জয়ী হাদিস এক পর্যায়ে সমস্ত হাদিস তিন প্রকার হাদিস সহি হাদিস হাসান একটা কমপ্লিট ডেফিনেশন আছে কোনো কাজের ফজিলত প্রমাণ হয় নূতন কোনো আমল প্রমাণ হয় না হাসান হাদিসের দ্বারা নতুন আমল প্রমাণ হয় প্রমাণ। জন্য একমাত্র সহি হাদিস এক দরকার কথা বুঝলেন কি না দেখেন হাদিস নবীর হাদিস কথা দুই নম্বর তো মনে আছে নবীর আমল মাজ আমাদের জন্য সুন্নত হইলো কেন ইডানবীর আমল ছিল জোহরের চার রেখা ফরোজ নমাজের আগে চার রেখা নমাজ আমাদের জন্য শূন্য কেন আমল ছিল জোহরের চার রেখা নমাজ আমাদের কেন, আমল ছিল। ফরোজ নামাজের আগে চার রেখাত নমাজ আমাদের জন্য শূন্যত হইল কেন ইদানবীর আমল ছিল এক কথায় উন্মতের জন্য যত আমল শুননত এই সুননত হওয়ার মানে হইল নবী আমল করেছেন এই জন্য আমাদের জন্য সুন্নত হয়েছে আল্লাহ আমাদেরকে এইগুলি করার জন্য কোন নির্দেশ দেয়নি নবীর আল্লাহর ফরজ রোজা রাখা আল্লাহ ফরজ আর তারাবি ভরা নবীর সুন্নত তারাবি ফোরা নবীর সুন্নতার অর্থ এটা নয় যে রোজা রাখি আল্লাহর জন্য আর তারাবিতে রুখু সেজা করেই নবীর জন্য তারাবিন্নমাদে রুকু করেন কার জন্য তারা করেন কার জন্য এই জন্য নয় যে তুমি নবীর বন্দেগি করো নবীর সুন্নত এই চিহ্ন নয় যে তুমি নবীরে রুকু করো রুখু আল্লাহরেই করি রুখ সেই করি এবাদত আল্লা করি কিন্তু আল্লাহ এই নমস্তা ফরার জন্য কোরআনের কোন আয়াত রমজান মাস যেই পাবে তার জন্যই রোজা রাখা ফরক হবে বলেন রোজা আল্লাহ ফরক হইলো কিভাবে সরাসরি আল্লাহর হুকুমে তারা নবীর সুন্নত হইলো কিভাবে নবীর আমলকে কে ফলো করার কারণে তারা বিবীর সুন্নত হইল কিভাবে নবীর আমলকে কে ফলো করার কারণে উম্মতে যত আমল ন আমল ফলো করে করবে সবগুলি নবীর সুন্নত আর উম্মতে যত আমল সরাসরি আল্লাহ রুকমে করবে সবগুলি আল্লাহর ফরজ এই জন্য হাদিস রসুল বলেন রমদানের দিনের বেলা রুজা রাখা আল্লাহর ফরজ আর রাতে তারা বিবীর সন্নত